أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة إذا رجت الأرض رجا إذا رجت الأرض رجا وبصت الجبال بسا فكانت هباء من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 سَلَامٌ مِّنَ الْأَوَّلِينَ وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ عَلَى سُرُرٍ مَّوْضُونَةٍ مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ يَطُوفُ عَلَيْهِمُ الْدَّنَانِ مُخَلَّدُونَ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ لا يصَدَّعُونَ عَنْهَا وَلا يَنزِفُونَ وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ وَحُورٌ عِينٌ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ আমরা তফসির সব বাসকে ইনশাল্লাহ সুর অল সুরা আর রহমান এর পরে সাতশ পর সুরা আলব এই সুরাটি কোরআনে পাকের অন্যতম যেখানে আল্লাহ আল্লাহদের বর্ণনাগুলোকে খুব সুন্দর করে তুলে ধরেছেন জাহান ধরেছেন মানুষকে তিন ভাগে পাক করেছেন ডানপন্থী বামপন্থী এবং দামপন্থীরা আবার দুভাগে বিভক্ত হয়েছে এই সুন্দর ক্লাসিফিকেশন এই সুরার মধ্যে এসেছে যেটা আমাদেরকে আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য উৎসাহিত করার মতো অনেক ইনফরমেশন এই সুরাতে আছে ইনশাল এই সুরের নাম হচ্ছে সুর আল ওয়াকে এবং এই ওয়াক শব্দটি প্রথম আয়াতের মধ্যেই আছে এই ওয়াক অর্থ কি আল ওয়াক মানে হচ্ছে যে ঘটনা ঘটে যায় যেটা ঘটবেই যাতে কোনো সন্দেহ নেই এজন্য প্রথম আয়াতের অর্থ হচ্ছে ইজা ওয়াক আতিল যখন ঘটনাটা সংঘটিত হয়েই যাবে এই হল নামকরণের তাৎপর্য যেহেতু ঘটেই যাবে এটাকে কেউ আটকাতে পারবে না এই কথাকে নিশ্চিত করে বলার জন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন এই সুরার মধ্যে অনেক কথা আর সেই জন্য যেটা ঘটে যাবার ঘটবেই এই কথা বুঝার জন্য সুরা টাইটেল দিয়েছেন সুরা আল ওয়াকে ইসর আর কিছু সান অথবা কিছু ফজিলত এসেছে কোন কোন কিছু দুর্বল আছে তবে দুর্বল না কিছু মোটামুটি দঈফ হাদিসেরও কিছু ডিগ্রি আছে এটা হলো দঈফ জিদ্দান খুব বেশি দুর্বল হলে ওগুলো আলোচনা করাই ঠিক না আর কিছু আছে যে একটু দুর্বলতা আছে এগুলো ফজিলতের চ্যাপ্টারে কোন কোন সময় কনসিডারবল আছে। ইমাম কাসির রহমতুল করেছেন মাঝামাজি হাদিসে এসেছে রাসুল্লাহ কাজ শিব তাহ নিম সাল্লি সাল্লামের যখন মাথার মধ্যে দাড়ির মধ্যে একটু সাদা চুল পাকা হওয়ার লক্ষণ দেখা দিল দুই চারটা ফুটে উঠেছে তখন ওনার শ্বশুরজি আবু বাকরি আল্লাহ যিনি জামাতা থেকে বয়সে একটু জুনিয়ার কয়েক বছর বললেন যে ইয়ারসুল আল্লাহ আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন সাদা চুল পাকা চুল দেখা যাচ্ছে তখন তিনি নাকি বললে উত্তর দিয়েছিলেন সাইনি হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাদ ও আমা এত তিনি না বললেনা কোনো আমার উপর নাজিল হয়েছে এগুলোর অর্থ কি এগুলো মধ্যে আখেরাতের যে সমস্ত বক্তব্য ফুটে উঠেছে যে সমস্ত দৃশ্য আল্লাহ তালা বয়ান করেছেন এগুলা শোনার পরে চুল না পে কি উপায় আছে। কোন কোন সুরার কথা বললেন সুরাহুদ যেখানে আখেরাতের অনেক বর্ণনা এসেছে সুরাব আর যে সমস্ত কাহিনী এসেছে এগুলো এমন চিন্তার বিষয়ের মধ্যে সূর্য খন্ড বিখণ্ড হয়ে যাবে আসমান জমি সবকিছু চুরমার হয়ে যাবে এই কথাগুলো যখন এসেছে কেয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার কথা এই বিবৎস দৃশ্যের কথা চিন্তা করে আমার মাথার চুল তাড়াতাড়ি পাকা শুরু করেছে মানুষের যখন চিন্তা ভাবনা বেশি থাকে বলে না যে চিন্তা ভাবনায় মানুষ তা আগে বুড়ো হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লু রাস্ল তো আমাদের মতো দুশ্চিন্তা করতেন না বসে বসে কিন্তু সিরিয়াসলি নেওয়ার কারণে মানুষকে সিরিয়াস বানিয়ে ফেলে এইজন্য একজন মোমেন আর তার প্রত্যেকটি জীবনের কর্মসূচির ব্যাপারে সে সিরিয়াস যদিও কোন সময় হাসি খুশি মস্কারি করে কিন্তু একজন মোমেন তার জীবন আছে সিরিয়াস মেসেজ সিরিয়াস মিশন তার কর্মকাণ্ড সব কিছুর মধ্যে রয়েছে তার দারুণ চিন্তা এবং আখেরাতের চিন্তা থেকে সে কখনো গাফেল হয়ে থাকতে পারে না শুইতে গেলে তার কবরের কথা চিন্তা হয় অন্ধকার দেখলে কবরের কথা মনে পড়ে হ্যাঁ এইভাবে একা চলতে গেলে তার আহ সঙ্গে দেখা হওয়ার কথা মনে পড়ে এইজন্য এরকম চিন্তা চিন্তাভাবনা থাকাটা আসলে ভালো আখেরাতের টেনশন কিছু থাকা খারাপ না তবে দুনিয়ার টেনশন থাকা থাকাটা ভালো না আখেরাত সম্পর্কে টেনশন কিছু থাকা যায় আবার টেনশন দুই রকম আছে আখেরাতের যে আল্লাহ কাছে কাের ব্যাপারে ভয় আমলের জন্য তৌফিক চাওয়া চেষ্টা করা আর একটা আছে যে কিছু কিছু লোক অনেক সময় হয়ে যায় এটা একটা রোগ আছে ওয়াশা রোগের মতো এই মানুষ হয় কখন মরে যাবো মরে গেলে কি হবে এরকম করে চিন্তা করে করে প্যানিক হয়ে যায় চিন্তা কর দিকে ডিপ্রেশন হয়ে গেছে আবার শয়তান মানুষকে ধোকা দেয় তুই মরে গেল কি হবে ঘাই যায় মোমেন এরকম ঘাবড়ায় না মোমেন যখন আখেরাতের চিন্তা হয় তখন সে আমলের দিকে দৌড়ে যায় বেশি করে আমল করা শুরু করে দেয় এই চিন্তাটা পজিটিভ আর যে আখেরাতের মহতের কথা করে ঘরে যায় আমলটা মনে নাই এটা হলো নেগেটিভ এটা শয়তান থেকে আসে এইটার থেকে ডিপ্রেশন হয় তো এই জন্য আখেরাতের টেনশনটাকে পজিটিভলি আমরা প্লান করব তাহলে এটা এর মধ্যে খারাপের কিছু না এটা আমাদেরকে দুনিয়ার মোহাব্বত কমিয়ে দেবে আর আখ জন্য প্রস্তুতি নিতে দিকে উৎসাহিত করবে একটি হাদিস এসেছে সম্ভবত আব্দুল্লাহ হওয়ার কথা উনি অসুস্থ হয়ে গেলেন যে অসুস্থতা তিনি ইন্তিকাল করেছেন এইরকম অসুস্থ হয়ে গেছেন ফায়দ আহু ওসমান ইবরান আফান তো সাহাবি ওসমান রাজি আল্লাহ দেখতে শারীরিক মানুষের কেমন যাচ্ছে আপনার ওসমান রাজি আল্লাহ আহু সাহাবি আব্দুল ইবিনুদ রাদি আল্লাহকে জিজ্ঞেস করলেন কলা তিনি বললেন চিন্তা আর কি একটাই কত গুনা নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি এই গুনার কথা চিন্তা করেই মনের ভিতরে স্বাভাবিক আল্লাহ তালার সঙ্গে দেখা হওয়ার ক্ষেত্রে আশা ভরসা আছে কালার রহমত রব্বি তো বললেন যে আশা একটাই আমার আল্লাহ কখন রহমত করবেন কি রহমত করবেন আল্লাহ রহমতের আশাই আছে আমার গুনার চিন্তা আর আল্লাহর রহমতের উপরে ভরসা এই দুটো একসঙ্গে থাকবে মোমনের কাজে মোমেন আখারাতের চিন্তায় না। কারণ রহমতের আশা আছে রহমতের আশা আছে তো দুটো পাশাপাশি থাকলে এটা পজিটিভ আর এটা ইমানের মোকাম্মল হয়ে যায় যে আল্লাহর আজাবের ভয় এবং আল্লাহ তালার রহমতের রাজা আশা করা দুটো পাশাপাশি কে মোকাম্মল করে আর যদি একটা থাকে তাহলে ইমান খতরার মধ্যে থাকে কেউ যদি শুধু ভয় থাকে আল্লাহ রহমতের কোন আশা নাই এর জন্য মুশকিল আছে আর যে ব্যক্তি রহমতের উপরে খুব ভরসা কিন্তু গুনা খাতা নিয়ে কোন দুশ্চিন্তা তার নাই এটাও কিন্তু ভালো লক্ষণ নয় তোমার দুইটাই আছে আল্লাহ এখন ওসমান্লাদলেন সাহাবি আমি আপনার জন্য ডাক্তার নিয়ে আসে ভালো করার কথা তিনি বুঝতে পারছেন যে হায়াতো শেষ আমি তো ইসলামী শরীয়তে তো চিকিৎসা করতে তো মানা নাই তো সাহাবি টেরও পেয়েছেন যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন আল্লাহ আমাকে নিয়ে যাবেন মনে হচ্ছে আর ডাক্তার নিয়ে জবাদি করে লাভ নাই এরপরে বললেন আল্লাহ ব্য তারপরে বললেন যে আপনার কিছু আমি তো না দিলাম তাহলে আমি তখন খালিফা আমির মিনি তিনি বললেন যে বাইতের মাল থেকে আপনার জন্য কিছু বরাদ্দ করে দেই আপনি দুনিয়া থেকে যাওয়ার অবস্থায় খালি হাতে গেলেন না ছেলেমেয়েরে কিছু দিয়ে দিতে পারলেন এরকম কিছু আর কি আল্লাহ হা যাতিফি হে তিনি বললেন দুনিয়ার কোন হাজাত আমার নাই কোন বাইতিল মাল থেকে কিছু দেওয়া লাগবে না তিনি বললেন খালিফা ওসমান আপনি কি মনে করছেন যে আমার কন্যারা আমি মরে গেলে সব গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে আপনি তাদের ফকির হওয়ার আশঙ্কা আপনাকে পেয়ে বসেছে ইনি আমার তু বানা তি সুরাত আমি প্রত্যেক রাতে আমার মেয়েদেরকে সুরা লি কাজে তারা গরিব হওয়ার কোন ভয় আমার দিলে নাই কারণ কি হাদিস একটা এসেছে হাদিস কিছু দুর্বল আগেই বলেছি তবে একেবারে ফেলে দেওয়ার মতো দুর্বল নয় কনসিডারেশন কনসিডার করার গ্রহণযোগ্যতা আছে সেটা হচ্ছে ইন্নি সামে তোর صلى الله عليه وسلم يقول من قرأ سورة الواقع كل ليلة لم تصبه فاقت أبدا جايب اكتبت تكراتي سورة الواقع تلاوت قرب الله رحمة الله تعالى فضل غريبي تاكي تاج قربنا شفقير خوالك بنا আল্লাহ তালা তার রিজিক মিনিমাম ব্যবস্থা হলেও করে ফেলবেন এ ব্যাপারে একাধিক আবাদান করবে কখনোই তাকে গরিবী গ্রাস করবে না এমন গরিব হয়ে যাবে না নিঃস্ব হয়ে যাবে না যে তাকে হাত হবে আরেকটি হাজি শেষ নামাজ আপনাদের মতই পড়তেন তবে উনি আর হালকা করতেন নামাজটা আর নামাজ আরেকটু বা কেন ইয়াকিফ এখন তাতে বোঝা গেলে খুব ছোট ছোট সুরা পড়তেন কিন্তু বলছেন তিনি ফজর নামাজের মধ্যে অনেক সময়ে সুরাল ওয়াকে আতলা করতেন তাহলে তো একেবারে ছোট না তা আমরা আমাদের ছোট আখের বেশি ছোট সাহাবিদের জমানায় উনি ছোট বলেছেন কম্পেয়ার করে হয়তো ওনাদের জমানায় আরো অনেক লম্বা পড়তেন কেউ কেউ যদি মনে করেন আহ সুরা বনি ইসরায়েলের মত পড়ে সুরা তহার মতো সুরা পড়ে সুরাল কাহ পড়ে তো এগুলো বেশি লম্বা ওইরকম হয়তো কোনো কোনো সাহাবি পড়ছেন কি না সেটা লক্ষ্য করে তিনি বললেন না ফজর মধ্যে সুরাল ওয়াকিয়া কে পছন্দ করতেন তালাবাদ করতেন ফজের মধ্যে মাঝে মধ্যে পড়তেন এতে বোঝা গেল সুরাল ওয়াকিয়া যে কত গুরুত্বপূর্ণ কি পরিমাণ মেসেজ এখানে আসে আপনাকে এই সুরাল ওয়াকিয়া লিস্ট দিয়ে দিবে যে আপনি কোথায় আপনার বরাদ্দ হতে পারে তিন দলকে আল্লাহ ঠিক করছেন আজকে লোকেরা তিন ভাগে বিভক্ত হবে আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন সুরা লিখে বুঝে আসে পড়া যায় অর্থ বুঝে আসে মোটামুটি মেসেজ তা সিটটা আমাদের গ্রহণযোগ্য হয়ে যায় আমরা গ্রহণ করতে পারি তাহলে বোঝা যাবে আমি নিজেই বুঝতে পারবো যে আমার লিস্ট কোথায় আছে এজন্য তিনি এই সুরাটাকে বেশি বেশি তেলাবাস করতেন তো সেটা শুরু হচ্ছে বিসমিল্লা রহমান রাহিম ইদা ওয়াতিল যখন ঘটনা ঘটিত হয়েই যাবে যখন মহা ঘটনা সংঘটিত হয়ে যাবে সেই ঘটনাটা কি সেটা হচ্ছে কেয়ামত কেয়ামতের থেকে আর বড় কোনো ঘটনা আছে আজকে যদি খবর পান যে হিমালয় পর্বত গায়েব হয়ে গেছে পরের দিন আর নাই পাওয়া যায় না আর গোটা দুনিয়াটাও আছে এটা আমাদের জন্য বিরাট খবর হয়ে যাবে কিন্তু এই সোয়াইন ফ্লু একটু হয়েছে আ এটা আল্লাহ কি খবর হয়ে গেল মনে হয় কত বড় ওয়াকা আতিল ওয়াকাইয়া ঘটে গেছে আসলে কিছুই না সেই তুলনায় এরকম সুনামি হয়ে গেছে অনেক লোক মারা গেছে এটাও ঘটনা কিন্তু আসল ঘটনা যেটা ঘটবে এটা এমন এক ঘটনা সারা পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না কেন এটা মহা ঘটনা এত বিরাট ঘটনা কেন কেন এটাকে আল্লাহ তালা বলছেন যে ঘটনা ঘটেই যাবে তার কথা একটু পরে আসছে যে ঘটনা ঘটেই যাবে এই ঘটনা হওয়ার ব্যাপারে কোনো শোভা সন্দেহ নাই এটা কোনদিন মিথ্যা খবর হিসাবে প্রমাণিত হবে না এটা যে ঘটবে খবরটা মহা সত্য কোনো কিছুই এই ঘটনা ঘটা থেকে থামাতে পারবে না বিজ্ঞানীরা যদি আবিষ্কার করতে থাকে যে কোন কোন ফ্যাক্টর গন্ডগোল দেখা দিলে কেমন আসবে আমরা রিসার্চ করা শুরু করে দিই এবং ওগুলোকে থামানোর চেষ্টা করি এখন দেখেন না মাঝে মধ্যে বলে যে ভূমিকম্প কিভাবে না হতে পারে তার জন্য কি করা যায় অনেক গবেষণা করে রিসার্চ করে তারপরে আগে থেকে রিসার্চ করতে এখনো পর্যন্ত থামানের মতো কিছু পাই নাই তারপরে একটু আগে খবর পাওয়া যায় কিনা কিছু কমানো যায় কিনা এখনো পর্যন্ত এমন করতে পারে নাই। এখন মানুষের কোনোদিন এইটা চায় চিন্তা করতে আল্লাহ তালা সে খবর আগেই বলে দিচ্ছেন লাইসালে বা কাবা এটাকে মিথ্যা প্রমাণ করার মতো কিছু করা যাবে না এটাকে ঠেকানো যাবে না আটকানো যাবে না অন্য জায়গায় আল্লাহ যে বলেছেন জিজ্ঞাসকালী জিজ্ঞেস করে কখন সংগঠিত হবে ওই আজাবটা ওই কেয়ামত এবং হাসরের এই সমস্ত ঘটনাগুলো লীলকা ফেরিনা লাইসালাহুদা ফেয়া যারা ক্যাফের তাদের জন্য এটা ঠেকানোর কেউ নেই বন্ধ করার কেউ নেই আটকিয়ে দেওয়ার কেউ নেই যে গবেষণা করা লাগবে কত প্ল্যান করা লাগবে এত কিছু লাগবে না কি লাগবে বলে দিবন হয়ে যাও সংগঠিত হয়ে যাও হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাউল হাক আল্লাহর এই কথাটা অত্যন্ত এটা ঘটে যাবে সমস্ত রাজত্ব ক্ষমতা সেদিন আল্লাহর হবে যে দিন হবে কারো কোনো ক্ষমতা থাকবে না আজকেও কারো কোনো ক্ষমতা আসলেই নাই তবে আল্লাহ তালা একটু তামসা দেখার জন্য পরীক্ষা করার জন্য একটু দিয়েছেন না চড়া করো দেখি হ্যাঁ একটু মানুষ এক্সারসাইজ করতে পারে কিছু ক্ষমতা এই যা আজকে রাজা বলেন বাদশাহ বলেন প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন বলেন ডিকটেটর বলেন বড় রকমের ক্ষমতা পেয়ে যত লাফালাফি করে লম্পম্প দেয় কিছু তো গন্ডগোল করে অনেক মানুষকে মারে অনেক মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে তাই করে ফেলে দাসকে নিজের পাগড়ে ঢুকাইতে চায় এগুলো করে কিছু মানুষ ক্ষমতা পেয়ে কিন্তু এই করাটার যে সামান্য একটু সুযোগ দিয়েছেন কেমত এসে গেলে আর এগুলোর কিছু থাকবে এইগুলো সব নিঃশেষ হয়ে যাবে সেদিনকার কথা আল্লাহ বলছেন যে ওয়ালাহুল মুলকু সেদিন সমস্ত ক্ষমতা এক জায়গায় থাকবে আল্লাহর কাছে কেন্দ্র হবে যেদিন সিংগাই ফুক দেওয়া হবে আলিমুল গাইবি হাকিমুল হাবির তিনি সব জাননি ওয়ালা যা প্রকাশ্য যা অপ্রকাশ্য যা গোপন যা প্রকাশ্য সবকিছু এবং তিনি সবকিছু সম্পর্কে খবর রাখেন সমস্ত জ্ঞানের উৎস তার হাতে সেদিন এই ঘটনার আদার হওয়ার কোনো সুযোগ নেই এটা হবেই হবে খাফে রাফিয়া আহ খা ফেদা হলো নিচে নামিয়ে দিবে রাফিয়া তুন হলো উপরে উঠে দিবে কি নিচে নামাবে কি উপরে উঠাবে এই ঘটনা যখন হবে কে আমার পিছনে দিয়ে আবার আসবে তারপরে হয়ে যাবে আখেরাতে যখন হয়ে যাবে অনেক উপরে উঠাবে আর কিছু লোককে অনেক নিচে নামাবে ইমাম কাসির রহমতুল্লাহ আলাই বলেন আই তুফে জাহিম যদিও দুনিয়াতে তারা অনেক ক্ষমতার অধিকারী ছিল অনেক সম্মানের অধিকারী ছিল অনেক বড় বড় ভিআই হিসাবে তাদের পরিচয় ছিল দুনিয়ার মানুষকে তাদের মর্যাদা তারা মুখ টেলিভিশন হা করে থাকে একদিকে গেলে কত মানুষ তাদের পিছনে দিয়ে ছোটে কত জায়গায় আসলে বরণ করে নেয় কত সম্মান করে সেদিন আর কিছু লোককে দুনিয়াতে মনে হয়েছে এদের আবার কি ক্ষমতা আছে এদেরকে কেউ গণে না হয়তোবা এমন কোন দুনিয়া সুযোগ সুবিধা কিছুই নাই একেবারে পুয়ার মিসকিনে গো বেচারা অসহায় সরল মানুষ কিছু বুঝে না এরকম লোক দুনিয়াতে ছিল কিন্তু আখেরাতে আল্লাহ তাকে নাইমে দিয়ে সম্মানের আসনে বসিয়ে দেবেন তাহলে আমার কিছু লোককে একদম নিচু করে দিয়ে অপমানিত করে দেওয়া হবে আর কিছু লোককে মহা মহাসম্মানের আসনে বসিয়ে দেওয়া হবে জান্নাতঈমের মধ্যে অন্য তফসিরে এসেছে আসা আতু খাফা দাত আল্লাহ এই ঘটনা আল্লাহর নিয়ে ঠেকিয়ে দিয়ে লাঞ্ছনার সর্বশেষ দুয়ারে পৌঁছিয়ে দেবে আর যারা আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক মজবুত ছিল তাদেরকে আল্লাহ তারা জান্নাতে নিয়ে সম্মানিত করে দেবেন এই গেলিয়া কে আমত এর বিশেষণ এ এই কাজ করবে আরো আল্লাহ তালা বলছেন কে যখন হবে সেদিন কি হবে রুজ্জাতিল সারা দুনিয়ার মধ্যে সেকিং শুরু হয়ে যাবে সারা দুনিয়ার মধ্যে কম্পন অনুষ্ঠিত হবে ভূকম্পন হয়ে সারা দুনিয়া শুধু দুনিয়া নয় এই বিশ্বের সৃষ্টি যা কিছু আছে সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে এই রজ্জা অর্থ হলো মহা প্রলয় সবচেয়ে বড় ভূমিকম্প যেটা হওয়ার সেটা ঘটে যাবে আর অন্য কথা অন্য আয়তে এসেছে ইজা জুল জিলাতিল আর দু জিলজাল এই যে জিল ভূমিকম্প দুনিয়ার সাধারণ ভূমিকম্প হয়ে স্কেলে মাত্র কিছু হয় আর এত বাড়ি ঘর বিনাশ হয়ে যায় কোনো সময় রাস্তা পর্যন্ত হারিয়ে যায় রাস্তা কোথায় গেছে মাটির নিচে চলে গেছে বাড়ি ঘরের মধ্যে সরে গিয়ে ওখানে মনে জন্য যেন খাল বিল হয়ে গেছে এরকম হয় না এরকম হয়ে যায় তো এরকম যখন হয়ে যায় তারপরে কি হবে এর পেছন দিয়ে আসবে অবসাতিল যে বালু বাসা আই জমিন প্রথমে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড় গুলো টুকরা টুকরা পিসেস হয়ে যাবে তারপরে আরো গুড়া হবে গুড়া হতে হতে একেবারে বালুর ধুলি কণা পাউডারের মতো হয়ে যাবে কি পরিমাণ বিস্ফোরণ ঘটলে বিল্ডিং পাউডার হয়ে যাবে। বসায়ে এটাকে এমন ভাবে বিস্ফোরণ করে দিয়েছে কি হয়ে গেছে একেবারে গুঁড় ও পাউডারের মতো হয়ে গেছে সমস্ত বিল্ডিং এর অস্তিত্ব শেষ হয়ে গেছে মানুষের যদি এতটুকুন বিস্ফোরক দ্রব্য দিয়ে এত বিস্ফোরণ ঘটাতে পারে কত তালা ছিল টুইন টাওয়ার দশ তালা তো সেটা নাই হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরে তাই না ধপাস করে একেবারে পড়ে গেল তো মানুষের ম্যান মেড যেটা অরিজিনাল আল্লাহ তালার পাওয়ার থেকে নয় মানুষের কে আল্লাহ সেটা থেকে মানুষ নিজে বানিয়ে এরকম বিস্ফোরক আল্লাহরণ দেবেন সেটার পাওয়ার কি পরিমাণ হবে আর দুরাজ্জা হ্যাঁ জিল জাল কিভাবে হবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন তোমাদের রব কি কারণ করামতের যে জাল জালা ঘটবে ভূমিকম্প ঘটবে এটা হচ্ছে এটা মহা কিছু ঘটে যাবে এটা সাধারণ কোনো ভূমিকম্প নয় অস্বাভাবিক ভূমিকম্পন ঘটে যাবে পৃথিবীতে আর তার ফলে অবস্থাতে যে ভালোবাসা পাহাড় পর্বতগুলো গুলো হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তারপর কি হবে থা গুড়া হতে হতে এক পর্যায়ে ধুলিকা একেবারে ধুলিকা উড়তে থাকবে ধুলিকনা গুলো উড়তে থাকবে দুনিয়ার মধ্যে ধুলির ঝড় তখন শুরু হয়ে যাবে এগুলো গুঁড়া হয়ে পাহাড় যদি এরকম হয়ে যায় আর কোনো দেশ কোনো অঞ্চল বাড়ি বাড়িঘর আপনার জাগা জমিন কোনটা কি ঠিক থাকার কথা সবগুলোই এরকম ধুলিকণায় পরিপূর্ণ হয়ে উড়তে থাকবে তারপরে এফলা আয়াবকা মিন হুসাই আর কিছুই বাকি থাকবে না এরপরে শ্বাস ক্যামত শ্বাস হয়ে গেল ক্যামত শাস কি করবে, আর কিছু নাই অয়াবি কাজ আলী অ তার আগে কুল মানে আলৈহা ফান সব কিছু ফান ফানা হয়ে গেল কোন কিছু অস্তিত্ব নাই অস্তিত্ব আছে একমাত্র আল্লাহ রব্রত এছাড়া আর কোন কিছুর অস্তিত্ব নেই এভাবে চল্লিশ পার হয়ে যাবে চল্লিশ বৎসর তিনি বললেন যে আমি জানি না চল্লিশ মাস তিনি বললেন আমি জানি না চল্লিশ দিন আমি জানি না কিছু একটা ৪০ পার হবে এই তেরামাতের পরে হাসরের ময়দান আসতে কতদিনের গ্যাপ থাকবে চল্লিশের গ্যাপ থাকবে এই চল্লিশটা কি সাহাবাই কেন বলবেন যে আর বাউ না সানা কলাই তু আমি সেটা বলতে ডিনাই করছি চল্লিশ মাস আমি বলতে চল্লিশ হবে আল্লাহ ওনাকে এতটুকু ইঙ্গিত দিয়েছেন বাকিটা দেননি তো চলে যাবে এই চল্লিশ পার হয়ে গেল তারপরেই পেছাল দিক দিয়ে কি আসবে হাঁসারের ময়দানের ওই যে দ্বিতীয় সুন্দর ফুঁক দেওয়া হবে এবার হাঁসরের ময়দান এসে গেল এখন হাঁসের ময়দানে মানুষ কি আল্লাহ তালা কয় ভাগে বিভক্ত করবেন বিভক্ত হয়ে যাবে তিন দলে বিভক্ত হয়ে যাবে হাঁসের ময়দানে তিন দলে উঠবে তোমরা আসফা বুলমাই মানা তেমা আসফাবুলা ডান দিকওয়ালারা হবে এক দল তারা ডানপন্থী ডান থাকবে عرشي عظيمي دان باشي اللہ تعالیٰ تعالیٰ کی راک ما اصحاب المائمانة تم راکی جانو جا دان دیکو اللہ قطش ہو بای گوشالی تراکارا حبی ایج تیم دارون اللوک عجبی ایک دارون حبی عن یمین العرش وهم الذین خرجوا من شق آدم العیمن ویؤتون قطبهم با তারা হচ্ছেন ওই লোকগুলো যারা আল্লাহ করলেন আল্লাহ সৃষ্টি করে আল্লাহ তালা ওনার শরীর থেকে ডান দিকে এক বিরাট দল বের করলেন রুখ যেখানে আমি আপনিও ছিলাম বের করে আল্লাহ তালা বললেন ডান দিক ভর্তি হয়ে গেল মানুষের রুখ দ্বারা বললেন এগুলো সব বিরাট গ্রুপকে সৃষ্টি ওনারা আদম বাম দিকে হ্যাঁ তিনি বললেন এগুলো সব জাহান্ন আসাবলিয়াম যারা ডান দিকে ছিল এই ডান দিকে আখেরাতেও আবার ডান দিকে উঠবে জান্নাতের আরো ডান পাশে থাকবে তাদের কিতাব আল্লাবেন এবং তাদেরকে আল্লাহ ডান করাবেন। এরা হচ্ছে আর বাম দিকে থাকবে এক বিরাট দল আর সে আজিমের বাম পাশে তাদের অবস্থান হবে হাসরের ময়দানে মিন দিন শাক্তে আই আইসার। যারা যাদেরকে আদম আল্লাহ সালামকে সৃষ্টি করে আল্লাহ তাদের রুহ কে পয়দা করেছিলেন বাম দিকে রেখেছিলেন এই সবগুলো হচ্ছে ওই দলের হাতে দেওয়া হবে ওয়াই বিহীন বাম দিকে তাদেরকে এভাবে হাঁকিয়ে নিয়ে আসা হবে না এদের এরাই হচ্ছে জেনারেলি যারা জাহান নামি হবে তারাই এই সবগুলো বাম দিকে বলা হবে এরাই হচ্ছে ওই বামপন্থী যারা বেকুনা তো প্রথম দল ছিলা তেমা আসা মানা ডান দলের লোকগুলো ডানপন্থী লোকগুলো ডান দিকের অনুসারী যারা তারা হবে ডান দিকে তারা কেমন হলো খাওয়ার কথা এটা কি জানেন মা আসা ইমানা তারা কেমন হবে ও আসহাবসাহ বামদিকওয়ালা কেমন হবে তাদের পরিচয় কি হবে এই হল বামদিকওয়ালা ও সাবেক ওলা ইকাল মোকার আর তৃতীয় দল হচ্ছে এক নম্বর কোয়ালিটি উল্লাইকাল এরা হচ্ছে আল্লাহ তালার একেবারে মোকার আল্লাহ নৈকট্য অর্জনকারী লোকগুলো শুধু জান্নাতই না যাদেরকে আল্লাহ তালা একান্ত আপন লোক মনে করে ফেলেছেন في جنة النعيم هذا جنة النعيم باشن دهبه لكن هذه ترتيو دول ذيخاني سرية اللي بلاهيز السابقون السابقون ذرا اكبر عاقه باري, باري ماني بطم قطره الله تعالى شون تشتبات توعيل وقوله ذرا جنة النعيم تحق به هذا كارات حق به هذا هو وطائفة سابقون بين يديه عز و جل الله تعالى شون জান্নাতি লোকগুলো এরা হচ্ছেন ফিহিমুর রসুল ওফকোর্স এখানে থাকবেন নবী রসুলা সবাই অসিদ্দিক এবং সিদ্দিক পর্যায়ের উঁচু মানের মুসলিম এবং যারা আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছেন তাদের সংখ্যা হবে দানপন্থী যারা সাধারণ জান্নাতি তাদের তুলনায় ওনাদের সংখ্যা হবে বেশি না কম সাধারণ জান্নাতির তুলনায় ওনাদের সংখ্যা হবে কম স্বাভাবিকভাবে ফার্স্ট ক্লাস কোয়ালিটির কোয়ালিটিরসুদদের সঙ্গে সিদ্দিক সোহাদা সবাই মিলে ওনাদের নাম্বার হবে অনেক কম মেজরিটির জান্নাতি হবে করা দলটাই হলো তো এই তিন দলের কথা এই সুরাতে এসেছে অন্য সুরাতেও আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ তিন রাগে ভাগ করেছেন তখন আল্লাহ তালা বলেছেন আল্লা কিতাবের এরাস দিয়েছি কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি লোকদেরকে জেনারেশন আফটার জেনারেশন যারা এই কিতাব বলা হলো তাদের অবস্থা কি এরা তিন দলে বিভক্ত হয়েছে কেউ আছে নিজের নফসের জুলুম করেছে খুব বেশি গুনার মধ্যে লিপ্ত থেকেছে অমিন হুম মোক তাদের মধ্যে আবার দ্বিতীয় কোয়ালিটি লোক হল যে এরা একদম গুনাগার নাই গুণাও আছে কিছু তবে নেকাজও যথেষ্ট আছে তবে নেকাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করার মত ফার্স্ট ক্লাস কোয়ালিটি তারা করে নাই অমিন হুম খাই রাতে আর একটি দল আছে যারা অনেক দূর ভাগ করেছেন্নাতি এভাবে আল্লাহ তারা তিন দলে বিভক্ত করে হাসেলের ময়দানে উঠাবেন অন্ত তোমরা তিন দলে বিভক্ত হয়ে জান্নাত যাবে সেখানে কি হবে তিন দলের মধ্যে আবার অনেক বেশি এই দুই দলের তুলনায় এরপরে হাদিস এসেছে মহাদেব নী জাবল রাজি আল্লাহ তাল নিঃস্বাদ করেন أن رسول الله صلى الله عليه وسلم تلع هذه الآية أكبر نبي كريم صلى الله عليه وسلم يقول هذه آيات تلعوت لن سورة الواقع يقول لن تلعوت لن تلعوت لن واصحاب اليمين ما اصحاب اليمين واصحاب الشمال ما اصحاب الشمال تلعوت كار الشماء فقفض يده قفض طين ونرحات كي ايبابي دوئبار كوري خاطر موشتد موشت يده لن تلعبار بولن هذه للجنة ওলা উবা আলী ওহাদ মু আদম সবগুলো জান্নাতে যাবে আমি কোন পরোয়া করি না আর বাম গুলো আবার তিনি মুষ্ঠি দিয়ে ধরে বললেন যে এইগুলো সবগুলো জাহান্নে যাবে আমি কোনো পরোয়া করি না একদিন আমাদেরকে বললেন এত লক্ষ্য করে বললেন তোমরা কি জানো আল্লাহ তালার আরশের সে সায়ার নিচে অগ্রসর মান যে দলটা টপ ক্লাস কোয়ালিটি সম্পন্ন জানলাতে যে লোকগুলো জায়গা পাবে তাদের পরিচয় কি তোমরা জানো তখন আল্লাহ আলম আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তখন রসুল্লাহ বললেন আল্লাহ দিনা ইদা উল হাক্কা কাবল যে যখন লোকদেরকে কোন হকের কথা বলা হয় তাদের এক নম্বর লক্ষণ হচ্ছে হক কথা শুনলে এটাকে কবুল করে ফেলে হক শুনলে আর দ্বিধাদ্বন্দ্ব দ্বিধাগ্রস্ত হয় না হকের কবুল করার মাদ এটা কিন্তু বিরাট একটা নিয়ামত আল্লাহ তালা কোরআন হাজি হক কথা শুনে সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে আর যারা আর্গু করে আর্গুমেন্ট নিয়ে আসে উল্টাপাল্টা করে একটু শুধু ব্যাখ্যা করতে চায় আর একটা অপিনিয়ন তালাশ করে কিভাবে কোরআন হাজিজ থেকে সহজ কোন রাস্তা বের করে অন্য দিকে চলে যাওয়া যায় এটা তালাশ করে এরা হককে কবুল করে না এটা একটা খুব খারাপ লক্ষণ তাহলে আল্লাহ তালার নৈকট্য অর্জনকারীদের একটি প্রধান গুণ হল হক কালাম হক কথা কোরআন হাজি হক বয়ান কে তারা কি করে কবুল করে ঢালে না আত্বানা ইসে আমরা আল্লাহ এবং আল্লাহ রসলে কথা শুনে ফেলছি আমাদের কোনো আপত্তি নাই মানতে আমরা মেনে ফেলব গ্রহণ করে ফেলব এটা এক নম্বর গুণ ওয়া ইসা আলু হুবাদ যখন তাদের কাছে চাওয়া হয় যে আল্লাহ রাস্তায় দান খয়াত কর তখন তারা নির্দিজায় দান খয়াত করে তারা বখিল না গরিব মিসকিনের জন্য চাওয়া হলে মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া হলে ভূমিকম্প অসহায় লোকদের রিফিউজির জন্য চাওয়া হলে যখন যেটা আবেদন আসে তারা রেসপন্ড করে আপিল কে সাড়া দেয় এই যে দরাজ দিলে দান খেরাত করার এই গুণ অর্জন করা দানবীর হওয়া দানশীল হওয়া এটা কিন্তু মোমেনের বিরাট একটা বড় ভালো গুণ যেটা তাকে আল্লাহ তালা নৈকট্য অর্জনে হেল্প করবে দুই নম্বর গুণ তাহলে আমাদের সবাইকে কি হওয়া দরকার দরাজ দিলে দান খেরাত করার অভ্যাস বেশি করে করা দরকার বখিল হওয়া যাদের অভ্যাস আছে সেটা ভালো না আপনারা কেউ বকিল দেখেছেন নিশ্চয়ই মনে আছে আমার মনে আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের মধ্যে আমরা জানতাম ছোটকালে যে কারা সবাই বকিল এই লোকরা খুব বকিল খুব বকিল আর যারা বকিল না তাদেরকেও লোকেরা চিনে বকিলের পরিচয় লুকিয়ে রাখা যায় না সবাই তাদেরকে চিনে এক্সপোজ হয়ে যায় এই জন্য বকিল হওয়া ভালো না তিন নম্বর গুণ হচ্ছে কোন দিন আল্লাহ নৈকত্য যারা অর্জন করবে ও হাকা মলিনে কাহকিহীম যখন কোন ফসলা করার ব্যাপার আসে ভালো মন্দ নিজের সুযোগ সুবিধা এগুলো স্বার্থপর হয় না তারা নিজের স্বার্থটা যেমন বুঝে আরেকজনের স্বার্থটাও ঠিক বুঝে কিন্তু আমাদের সমাজে হচ্ছে স্বার্থপরতা নিজেরটা ষোলোয় আনা বুঝি আরেকজনের চার আনাও বুঝতে চাই না এরকমই হয় নিজেরটা কড়াই গন্ডা। দূরের মানুষের দূরের কথা মিয়া বিবির মধ্যে দরবার লাগলেও দেখা যায় হায় রে আল্লাহ নিজের টা এমন বুঝাব বুঝছে নিজের রাইট কি আমি অমুক রাইট পাই নাই, তোমুক রাইট পাই নেই সবগুলো হিসাব রাখে আর নিজের ডিউটি কি আরেকজনের যে রাইট নষ্ট করছি ঠিক মতো দেই না আদায় করি না সেটার কোন খবর নাই ব্যবসা বাণিজ্য নিয়ে দুই তিনজনের মধ্যে লেগে গেছে মনে করেন এখন হিসাব নিয়ে বসলে দেখা গেল যে দন জন রাইট মাসাল দোলজনের হিসাব দেখা যায় আপনি বসলে তৃতীয় পক্ষ উনি খালি ওনারে ঠকায় আর ওনার হিসাব শুনলে মনে হবে এই বেচারা খালি ওনারে ঢোকায় কেউ কারো নিজের বুঝছে আরেকজন এই হল দুনিয়া কারবা এটা কিন্তু ভালো লক্ষণ না হতে হলে নৈকত্য অর্জন করতে হলে মানুষের হকের ব্যাপারে সচেতন থাকা আর নিজের ব্যাপারে ছাড় দেওয়া ঠিক আছে উনি নিয়ে যাক একটু বেশি নিয়ে যাক আলহামদুলিল্লাহ আমার একটু কম হয়ে যাক অসুবিধা নাই এই যে গিভিং আপ উড নিজের হকের ব্যাপার ছাড় দেওয়া আরেকজনের হককে পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা এটা একটা মহৎ গুণ নিকারদের জন্য আল্লাহ নৈকট অর্জনে এটি হচ্ছে আর সাবুনের মধ্যে আল্লাহ তালা এই সমস্ত লোকদেরকে রাখবেন অন্য হাদিস বর্ণনা এসেছে এমনি সে বলেছেন আল্লাহিন যারা দনো কেবলের দিকে পড়েছে হয়তো আল্লাহ তাদেরকে দুই কেবলার অনুসারী হওয়ার কারণে স্পেশাল মর্যাদা দান করবেন অন্য তাপসি এসেছে উম্মাহ। এখানে যারা আগে আগে ছিল আগে আগে ছিল এরা সকল উম্মতের এই উম্মতের যেমন ভালো কোয়ালিটির ফার্স্ট ক্লাস কোয়ালিটির উম্মত থাকবেন সে দেখিন সুহাদা থাকবেন আগের নবীদের কিছু উন্মতের মধ্যেও এই কোয়ালিটির কিছু কিছু থাকবেন এই জন্য দুইবার বলেছেন আল্লাহ আসে আগের দলের লোকরা এই দলের মধ্যেও থাকবে উভয়ে সমস্ত নবীদের মধ্যে সাবেক লোক থাকবে এই দুটোকে বোঝানো হয়েছে এটা একটা তাফসির এসেছে আর একটি তাফসির এসেছে আসা বেকুন আলায় কাল মুখরাবুন আ এর অর্থ এসেছে ইমাম বর্ণনা করেছেন যারা সব সময় সবার আগে মসজিদে যায় আগে আগে সব সময় আউ্বাল ওয়াক্তে মসজিদে চলে যায় আগে চলে যায় এদেরকে বুজানো হয়েছে কোন কোনো তাফসির এসেছে যখন যেহাদের ডাক আসে সবার আগে যারা নাম লেখা। এদেরকে বলা হচ্ছে সাবেক এটাও কোন কোনো তাফসিরে এসেছে আসলে আল্লাহ তালা আমাদেরকে সব নেক কাজেই আগে আগে যেতে বলেছেন এই জন্য ইমামে বলেছেন যত রকমের নেক কাজ আছে সব কাজেই যারা আগে আগে করতে চায় বেশি বেশি করে করতে চায় পিছনে থাকে না এরা সব কাজেই আগে আগে থাকে এটা হচ্ছে নেকালের বৈশিষ্ট্য কোন নেকাতে সে পিছনে থাকতে চায় না এই আল্লাহ তালা আমাদেরকে বলেছেন অন্য আয়াতে যে তোমরা সব নিক মু তোমরা দৌড়ো দৌড়ো খুব আগে আগে বাড়ো কোন দিকে তোমাদের রবের মাঘ ক্ষমা পাইতে আর জান্নাতের দিকে দৌড় যে জান্নাতের ব্যাপ্তি প্রশস্ততা হচ্ছে আসমান জমিন বলছেন দৌড় কাজেই যে ব্যক্তি জান্নাত পেতে চায় সেই ব্যক্তি নেক কাজে লেজি থাকবে অলস থাকবে পেছনে থাকবে না আগে আগে দৌড়বে নামাজের ব্যাপারও আগে যাবে হদের ব্যাপারও আগে যাবে অমরার ব্যাপারও আগে যাবে দান খারাতও আগে থাকবে জেহাদের কাজেও আগে থাকবে দাওয়াতের দিনের কাজে আগে থাকবে দিনের এলিম শিখার কাজে শিখানোর কাজেও আগে থাকবে তাহলে সে সবসময় খাই যতগুলো আছে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন ফাস্টাবে খুল খাই কাজে এমন দৌড় কে কারছে আগে দৌড়বো এরকম দরকার কম্পিটিশন করো তো দুনিয়ার কম্পিটিশন তো অনেক সময় হিংসা বিদ্বেষ নিয়ে আসে হিংসা বিদ্বেষ নিয়ে আসে এই দুনিয়ার কম্পিটিশন ভালো না কিন্তু আখেরাতের কম্পিটিশন করলে কোনো নিষেধাজ্ঞা আসে হ্যাঁ অমুকে নামাজ পড়বে বলে তো প্রত্যেকদিন পড়ে আমি ও পড়ব কোনো হিংসা আছে। আপনি পড়লে ওনার মনে কোনো কষ্ট হবে বেটা তা হাজার কষ্ট কেন না? এটা এমন এক জিনিস নেই কাজের মধ্যে এই আরেক ইমাম বলেছিলেন কেউ যদি তোমাকে দুনিয়ার কাজে তোমার দুনিয়ার উন্নতি দেখে হিংসায় জলে পুড়ে মরে তুমি তার সঙ্গে আখেরাতের প্রতিযোগিতা শুরু করে দাও সে তোমার দুনিয়া এতে এত সম্মান হয়েছে কেন হ্যাঁ এর ছেলেমেয়েরা এত সবগুলো মানুষ হয়ে যাচ্ছে কেন এ টাকা পয়সা বেশি হয়ে যাচ্ছে কেন তোমাকে এগুলো কম্পিটিশন করে আর করে ওরগুলা হলে আমিও করব। তার দোকান তিনটা হয়েছে আমি পাঁচটা বানাবো তার এত বড় গাড়ি কিনছে আমি আরেকটা বড় কিনবো এগুলো যদি শুরু করে যায় তুমি টার পাও তুমি তার সঙ্গে দুনিয়ার কম্পিটিশন বাদ দাও তুমি কো এটা ছাড়লাম কম্পিটিশন আমি আরেক কম্পিটিশন আসি। আমি তা হাজার শুরু করে দেবো এক অক্টর জামাত মিস করবো না করানু শরীর প্রত্যেক দিন পড়ব হ্যাঁ তাও বা প্রত্যেকদিন করবো আল্লাহ আর তোমার মনে হয় আবর্জনা তোমাকে টাচই করবে না তুমি অধিক্রহণ করো আলহামদুলিল্লাহ এইটার মজা যে পেয়ে গেছে আখেরাতের কম্পিটিশন মজা দুনিয়ার এই টাকা পয়সার কম্পিটিশন এইগুলা নিয়ে চ্যালেঞ্জ করা এইগুলা তার কাছে কি মনে হবে ময়লা আবর্জনা মনে হবে পে যদি কম্পিটিশন করতে হলে আখেরাতের কাজে করো এই জন্য বললেন কি দেখি তা আবু ওকে তো আমি কোনো সময় ওনার থেকে বেশি করতে পারি না ওই সবসময় আমার আগে তবুকের যুদ্ধের সময় আল্লাহ নবী বেশি করে দিতে বলছেন অর্ধিক সম্পত্তি নিয়ে আসি বললো যে এইবারে আশা করা যায় আবু বকার যা বিট করতে অবশ্যই এই জন্য অমর আজকে হিংসা এসেছে তা না কারণ আখেরাতের ব্যাপারে কম্পিটিশন করলে হিংসা আসবে করতে প্রশ্নই আসে না হিংসা কোথায় দুনিয়ার মধ্যে আখ ব্যাপারে কোনো হিংসা থাকার প্রশ্নই আসে না কেন নামাজি হয়ে গেল নামাজ পড়ে দেখি কোনাল মুখর এরাই হচ্ছে আল্লাহ তালার নৈকট্য অর্জনকারী বান্ধাগুলো এরাই আল্লাহ তালার কাছে জায়গা পাবে ফি নাইম। তারা জান্নাতের নাইম এর মধ্যে জান্নাত এখন বলেন সবচেয়ে টপ লোকগুলা ওনারা কোথায় যাবে এখন যাবে হিসাব করেন দেখি এবার জান্নাতের কারা যাবে একটু আগে তার ফিরে বলা হলো আর কুন সাহবে এই দলের মধ্যে কারা কারা থাকবে নবী আমিয়া রসুল সবাই থাকবেন বড় সিদ্দিক সুহাদা এই টপ কোয়ালিটির লোকেরা এখন আমরা তো জানি টপ কোয়ালিটির জান্নাত কোনটা আলফের দৌস এখন আল্লাহ বলতেছেন এই টপ কোয়ালিটির আমরা ছোটকালে যে আট বেহস্ত কি সাত বেহেস্ত আট দিন আট বেহস্ত সাত দুজন হ্যাঁ আসলে রকম ভাগ করে করে আল্লাহ তালা এই ক্লাস ঠিক করে দিয়েছেন যেটা আমরা ছোটকালে বাংলা বইতে মুখস্থ করেছি রকম না এগুলো জান্নাতের বিভিন্ন গুণ আল্লাহ বর্ণনা করেছেন এখানে আদেনি আনহার চির শান্তির ঠিকানা জান্নাত যার পিছনে দিয়ে নহর যাবে ও জান্নাতেরদাত আদেন এগুলো জান্নাতের বিশেষণ ব্যবহার করা হয়েছে এগুলো করে জান্নাতকে ভাগ করা হয়েছে কয়টা জান্নাত এটা ধারণাটা ইট ইস নট রাইট এটা আমি অনেক আগে তাফসিরে সাথে বলেছিলাম আজকে আপনারা দলিল পেয়ে গেলেন যে জান্নাতুল না হয়েছে আর জান্নাতুল কথা বলা হল না অথচ এই সমস্যা টপ ক্লাস লোকদের জাগা হবে কোথায় জান্নাতুল ফেরদাউস দেখা যাচ্ছে জান্নাতুল নাাতুল ফেরদাউসেরই একটা বিশেষণ একটা অ্যাডজেকটিভ একটা অতিরিক্ত বর্ণ না আল্লাহতালা যদি আমাদেরকে থাকার সুযোগ দিতেন আল্লাহ তিনি সফরের ময়দানে সফরের সময় একটু কাছে থেকে খেদমত করার সুযোগ পেলেন একই জায়গায় থাকার সুযোগ পেলেন প্ল্যান করলেন যে রাত্রেবেলা নবী করিম যখন তাহার পরতে উঠবেন আমি ওনাকে এটু হেল্প করব ওজুর পানিটা জোগাড় করে দেব অজুর পানি তিনি উঠার সঙ্গে সঙ্গে সাহাবি পানি হাজির হয়ে গেলেন আর ওনাকে সার্ভ করতেছেন পানি ঢালতেছেন মশক চামড়া মশক দিয়ে একদিনে ঢাললে অজু করতে সুবিধা হয় তিনি ঢালছেন তিনি অজু করতেছেন আর খুব কাছে নবী করিম সাল্লাহ আসাল্লাম লক্ষ্য করলেন যে সাহাবি আল্লাহ নবীকে এত মহব্বত করে খুব কাছে থেকে খেদমত করতেছে সবাই গ্যান মনে করতেছে আর কি যেন বলতে চান কি যেন বলতে চান কিন্তু বলেন না সাহস করে নবী করিম সালাম চার পাইলেন তিনি বললেন কিছু বলতে চান বলো কি বলবে কিরকম তামান্না দিলের মধ্যে আমরা যখন শুই এরকম তামান্না কি আমাদের দিলে আসে আমরা যখন আমাদের দুনিয়ার হিসাব নিকাশ করি এগুলো কি মনে থাকে দুনিয়ার কত কিছু কত আমাদের শাহওয়াত কত প্রয়োজন কত কিছু মাথার মধ্যে উখে ঝুঁকি মারাই। কিন্তু সাহায্যের মাথার মধ্যে কোনটা বেশি উখে ঝুঁকি মারতো আখেরাতে জান্নাতের কথা নবীম বলে যে এত বড় আওয়া গাই দালিকা আর কিছু না ইটা এত বড় টাই তখন তিনি বলেন যে আর কোনটা না ইয়ার্লা খালি এই দরখাস্তাই তখন তিনি কি বললেন আইন নি আর বিকাশ রাখি তাহলে তোমার নফস সাহায্য করো বেশি বেশি করতে হবে সীমাবদ্ধ থেকে নয় তুমি তোমার কেমল লাইল বাড়িয়ে দাও তাহলে কারা এই জান্নাতের অধিকারী হবে তাদের বিভিন্ন আমলের কথা হাদি শরীফে এক এক জায়গায় এক এক আমলের কথা এসেছে আমাদেরকে সবগুলোর চেষ্টা করা এখন এই সাহবেিন যারা আছে জন্নাথ নাইমে যাবে এরা কারা আল্লাহ তালা নিজেই কিছু বর্ণনা পরবর্তী আয়াত মধ্যে দিলেন এখানে আল্লাহ বলেন জান্নাতিদের মধ্যে আগের জামানার লোকদের একটা বড় অংশ যাবে কালিলুম মিনাল পরের জামানার লোকদের একটা ছোট অংশ যাবে তার টপ র্যাঙ্কিং যারা আগের জমানার লোকেরা বড় অংশ ওই দলের ওইখান থেকে যাবে আর আখেরি জমানার লোকদের ছোট্ট অংশে ঢুকবে এখন বোঝানো হয়েছে এখন বিভিন্ন তাফসির এসেছে কোনো কোন এসেছে যে আউ বলতে আগের জামানার নবীরা তো অনেক নবী এসেছিলেন অনেক নবীর থেকে যদি কিছু কিছু কিছু করে করে সিনিয়র সিনিয়র টপ র্যাঙ্কিং নেওয়া হয় তাহলে তো অনেক নাম্বার হয়ে যায় আর তাদের সঙ্গে কম্পেয়ার করলে আমাদের আখের নবীর এক নবীর উম্মতের মধ্যে যদি গুড নাম্বার যাবে কিন্তু এরা তো এক নবীর উন্মত কাজেই এখানে নাম্বার কিছু কম হবে আর সবগুলো ওদিকে দিকে রাখলে ওদের নাম্বারটা বড় হবে এটাই বোঝানো হয়েছে এটা হলো এক তাফসির কিন্তু আরেকটা তাফিস এসেছে সেটা হচ্ছে আবু বলেন এই আয়াত যখন নাজিল হলো যে আগের জমানার লোকদের গুড অ্যামাউন্ট ভালো নাম্বার ওই দলে থাকবে আর এই জমানার উম্ম একটা ছোট অংশ থাকবে শাক আসহাবিনবী সাল আলী ওয়াসাল্লাম এটা তো সাহবাহের আমার জন্য কঠিন হয়ে গেল যে তাহলে আমাদের মধ্যে থেকে মাত্র কয়েকজন ঢুকতে পারবে বোঝা গেল আর গুড নাম্বার আসবে আগে নবীদের থেকে বাসাই করে করে। তখন এই আল্লাহ তালা কি করলেন আহরিন অন্য আয়াতে একটু পরে আসবে এই সুরা শেষের দিকে কোন জায়গায় আল্লাহ তালা বলেছেন আয়াত নাম্বার উনচল্লিশ এবং চল্লিশের মধ্যে যে না যাও আগের জামানারও গুড নম্বর এই জামানারও গুড নাম্বার। জান্নাতের মধ্যে আমার আশা কি জানো ইনিল জান আমার আশা যে জান্নাতের চাই ব্যাগের এক ব্যাগ নাম্বার হবে আমার উম্মত একাই তারপরে বললেন তারপরে তিনি বললেন না মনে হচ্ছে না আমার আরো বেশি তোমরা পুরো অর্ধেক জান্নাতি হয়ে যাবা বাকি অর্ধেকের মধ্যেও কিছু ভাগ নিবে আবার তোমরা অন্য সঙ্গে তাহলে ফার্স্ট হাফ পুরোটাই হল এই আশে নবীর বাকি হাফ সব উমের সব নবীর উম্মতরা শেয়ার করবে সেখানেও আবার আমাদের ভাগ থাকবে আলহামদুলিল্লাহ তো এটা তো সুসংবাদ আছে তবে নাম্বার তো কম না আমাদের নাম্বার তো অনেক বেশি এখন সেই নাম্বারে যে কয়জন বাদ পড়বে আর কয়জন ঢুকবে এখানেই তো হিজাব নিকাশ এখানেই আমাদেরকে আল্লাহর সঙ্গে হিজাব নিকাশ করতে হবে আগের উমতের আর আমাদের এখান থেকে ছোট অংশ ওই যে সাবে টপ র্যাঙ্কিং তখন নবী করিম সাল থামলেন কিছু বললেন না আল্লাহ তালা তখন আবার নাজিল করেছিলেন উনচল্লিশ চল্লিশ আগের নবীর থেকে যখন গুড নাম্বার নেবেন এই নবীর থেকেও গুড নাম্বার নিয়ে আল্লাহ তালা সাবেক টপ র্যাঙ্কিং লোকদের নাম্বারকে কমপ্লিট করবেন وَيَنَا مِنْ آدَم إِلَيَّ ثُلَّة وَأُمَّتِي ثُلَّة آدَم عليه السلام تکنی আমি পর্যন্ত আমার আগ পর্যন্ত এক সুলা এক অংশ আর وَأُمَّتِي ثُلَّة আর আমার اك حَتَّى نَسْتَعِينَا إِلَى نِهَايَةِ الْحَدِيث والظاهر أن المقربين من هؤلاء أكثر من سائر الأمم والله عالم শেষ পর্যন্ত কথা হচ্ছে এই যে আল্লাহ রহমতে ওই সাবেক যারা হবে টপ র্যাঙ্কিং এটার মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করছি মামিমনি কাসির মহামদুল বলেন যে আগের উম্মতের তুলনায় এই উম্মতের মধ্যে নাম্বারটা ইনশাআল্লাহ বেশি হবে সমান সমান হবে না এত রকম আমরা আশা করতে পারি ওই যে অন্য হাদিস তিনি বলছেন যে তোমাদের নাম্বার হবে চার ভাগের এক ভাগ আবার বলেছেন তিন ভাগের এক ভাগ আবার বলেছেন অর্ধে তারপরে বলেছেন অর্ধেকেরও বেশি এতে করে বোঝা যায় যে ওইদিকে যদি অর্ধেকের বেশি হয় তাহলে এখানেও অর্ধেক হ্যাঁ তাহলে আমাদের হওয়ার আলহামদুলিল্লাহ আশা আছে তবে আরেকটি তফসিল এসেছে সেটা হলো এই যে এই নবীর উম্মতের আগের উম্মতের কথা এখানে বলা হয় নাই সেটা আল্লাহ তালা অন্য হিসাব করতেছেন মকর রাবিনদের মধ্যে এই নবীর উম্মতের যারা ফার্স্ট ক্যাটাগরির পয়লা জেনারেশনের লোকগুলো যারা ছিলেন তারাই বেশি যাবেন জান্নাতের মধ্যে টপ ক্রাঙ্কের মধ্যে তাদের বেশি হবে আর পরের আপর্তী হবে কম হবে এবং এটার পক্ষে অন্য হাদিস আছে তিনি কি বলেছেন খাইরু কুম করি সুমাদি নয়ালু নাহম সুমাদি নয়ালু খাইরুল করুন কারণী তোমাদের উন্মতে আমার আখেরিন আমার আমার উন্মতির মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ জামাত আমার উন্মতের হচ্ছে কারণ আমার যে সময় সমসাময়িক যে দল অর্থাৎ শাহবায়েকে রামের দল তারা হচ্ছে সর্বোত্তম এই উন্মতের মধ্যে তাদের অবস্থান সাহাবাই কোন দিন বিরাট নাবার কোন জায়গা থেকে আসবে সাহাবিদি থেকে আসবে তারপরে কোন দল উত্তম সুমল্লা দিনে এলু নাহুম যারা এই সাহাবিদিকে অনুসরণ করেছে তাদের পরিচয় কি যে দেখে ওনাদের থেকে আমল শিখে আমল করেছেন কাছাকাছি পৌঁছে গিয়েছেন একদম সাহাবিদি লেভিলে না গেলেও তাদের পরেই তাদের স্থানে ওনারা হচ্ছেন তবে তারপরে কারা সিম্বাল্লা দিন তাবে তাব যারা এই দ্বিতীয় দল তবেদেরকে দেখেছেন স্টুডেন্ট তাদের থেকে শিখেছেন আমল করেছেন থার্ডেস্টালি হবো সাধারণ জান্নাতি মর্যাদা পাব কিন্তু সাবেক নাম্বার হবে পরবর্তী জমানায় কম এটাই এই অংশে বোঝানো হয়েছে বলে কোন কোনো তাফসিরে এসেছে তারপর আল্লাহ তালা বলেছেন রান্নাতিদের অবস্থা কি হবে না আলাসুরি মৌ দা তাদের খাট কেমন হবে কিভাবে থাকবেন কিভাবে ছোট ছোট বাচ্চারা অফার করে খাদ্যদ্রব্য দেওয়া হবে কি কি ফল তারপরে কোন ধরনের এগুলো অনেক কিছু কোন ধরনের দাম্পত্য জীবন এনজয় করবে অনেক কথাবার্তা আছে এগুলো দরকার আছে নাকি আপনাদের তাহলে আগামী সপ্তাহে মিস করা যাবে না আল্লাহ তালা তে সবাইকে ওকে আমরা এখানে শেষ করি এখন